الله رسول قلتاً كانني أنظر موسى متلففاً بأمود العرش أنا جميلة في موسى الأسفام كذلك قال العرش الكوتي في الأشياء أرغباً تقول رفبي لبي لا أسألك أمي ولا أسألك মাকে চাই না বোনকে চাইছি আমি আমাকে আমাকে বাঁচান কিন্তু একদিন আসবে সমস্ত দূরত্বকে শেষ করবে শুধু এক মাইল মাথার উপরে থাকবে দেড় কিলোমিটার দূরে আজকে মাথা গুচানোর মতো ঘর আছে ছায়া নেওয়া কিন্তু একদিন আসবে শরীরেও কাপড় থাকবে না ওরা সমস্ত মানুষ উলঙ্গ হবে আর একটু ছুটাছুটি করলেও মানুষের ভিতর থেকে গরমটা একটু কমে ঠিক না হ্যাঁ মা হেলাইতে দেওয়া হবে না হ্যাঁ ছুটাছুটি তো দূরের কথা পাও হেলবে না হেলাইতে দেওয়া হবে না কারো পাও হেলবে না ওইদিন উপরে হাজার কে অতিক্রম করবে নিরানব্বই লক্ষকে অতিক্রম করবে আর নিরানব্বই কে অতিক্রম করে এক বাকি থেকে যাবে প্রখরতা সমুদ্র দেখ তার করঙ্গা কে দেখাল আর দি ওয়াই হা জমিনকে দেখো তার প্রশস্ততা কে দেখো জমিন কে দেখো তার প্রশস্ততা কে দেখো দেখো তার সাক্ষী বহন করতেছে আমার বড়ত্ব আর আমার যে মকান বড় উঁচা মকাম বড় উঁচা এটার নিদর্শন বহন করতেছে আবার বলতেছে ইয়া আগাম শুন শুন শোনা তলো দেশে নেওয়া যেত নাও আমার বাহারাল আগ্রা কাতকাফি বা যদি সমুদ্র কে আমি হুকুম দিই তবে তোকে তলো নিতে সময় লাগবে না একটা দেউ এদিক উঠবে ওদিক সব তলো হুকুম দিই ধ্বংস করতে সময় লাগবে না আমার কিন্তু অপেক্ষায় আছি কিসের অপেক্ষা আছি না যদি তুই রাত্রে বের আস কাজ আমি বুকে জড়াই আনি না যদি দিনও বেরা আমি তোকে ভুকে জড়া নিহা রাত্রে হাত প্রদর সারা দিনের না রাত্রে ফিরা জিনু উ গুমা হুয়া রাত আসমা নী সকালে হারাই গেছে রাত্রে এলে হারানো করে আর আবার দিনে হাত প্রসারিত করে মেরে দোস্তের ভাইও মেরে আদিগো আল্লাহ চললে জালালুহো আমা আল্লাহ চললে জালালুহো আম্মা নবালুহু প্রত্যেক মানুষকে জিম্মার বানায় পাঠাইছে দায়িত্ববান বানায় পাঠাইছে কিন্তু আমার কাছে আপনাদের কাছে প্রশ্ন মানুষে সবচেয়ে বড় দায়িত্ব কি প্রত্যেক ব্যক্তির দায়িত্ব মানে সেটাই কে জিজ্ঞেস করা হবে কিন্তু প্রশ্ন সবচেয়ে বড় দায়িত্ব কি কোন জিনিস সবচেয়ে বড় দায়িত্ব আজকে দুনিয়ার মানুষ ভুলা গেছে মানুষ তো মানুষ মুসলমান ভুলে গেছে ভুলা গেছে যে সবচেয়ে বড় দায়িত্ব তার উপরে কি মানে আল্লাহ রেহসান আমাদের উপরে সবচেয়ে বড় আল্লাহ রেহসান কোনো ব্যক্তিগত হাইসিয়ত নাই ও যদি ভাবে যে আমার বড় শান আমার বড় হাইসিয়ত আল্লাহ রসুলি বলতেন আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ তিনি আমাকে পয়দা করছেন আমি কিছুই ছিলাম না বাস্তবিক মানুষ মানুষ হিসাবে কোনো মানুষের ভিতরে আসে মান মর্যাদা মানুষের ভিতরে আসে মানুষ হিসাবে না যদিও এতে কোনো নাই যে সৃষ্টির সেরা মানুষ এতে কোনো নাই, মা এসব জিয়া চার কসম খায় মানুষের শ্রেষ্ঠত্ব কে বয়ান করছে এটাকে অ্যাংকার করার কেউ কোন গুঞ্জাশ রাখেনা কোনো রাস্তা নাই মানুষ শ্রেষ্ঠ এতে কোন সন্দেহ নাই কিন্তু যদি আরেক দিকে তাকানো হয় তো আমাদের ব্যক্তিগত কোনো সেই জৈবনে যেই জোর মনে এজন্যস্ত কারো কোনো হাইফিও তো আল্লাহ যদি আল্লাহ রেহানে সেও আল্লাহর কাছে হাইফিওত দেওয়া যাবে বাড়ির দাসী কিন্তু আল্লাহর কাছে বড় মর্যাদা দাসী হোক না বাড়ি হোক কারো বাড়ির দাসী তাতে কি আসে যায় কিন্তু জিম্মের ভরে মু করতো রাউনের বাড়ির চাকরানি মনি ইসরা ভিতরে থেকে ছিল ফেরাউনের বাড়ির চাকরানি সকাল বিকাল সেরাউনের মেয়ে মাতার পালক মেয়ে তো ব্যক্তিগত কোনো মেয়ে ছিলই না তো ব্যক্তিগত কোনো মেয়ে সন্তান ছিলই না সন্তানহীন ছিল সে কিন্তু সে এক মেয়েকে বলতো যার মাথার প্রচুর পরিপাটি করার জন্য মেরে দোস্ত মেরে ভাই ও মেরে আত্ম এক মহিলাকে রাখছিল কিন্তু মহিলা ওই মহিলা সে নিজের সবচেয়ে বড় জিম্মারি কি এটা সে আর এটাকে বুঝার কারণে এটার উপরে উঠছে একদিন চিরুনি পোড়া গেছে হাত থেকে পোড়া যাওয়ার সাথে সাথে চিরুনি উঠাইতেছে। যেতে কেননা বিসমিল্লা আল্লাহ কোন উম্মত কে দেন নাই বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ এই উম্মত কেই আর কোন উম্মত কে দেন নাই কেননা আল্লাহ এই উন্মতের জন্য নিজের ভান্ডারকে খালি করবেন আর কোন উন্মতের জন্য ভান্ডারকে খালি করেন না কোন উন্মতের জন্য ভান্ডারকে খালি করেন না। দেখলে দেখা যায় দিছি। বা আমার নিয়ামতের ভান্ডার তাম করা তোমাদের উপরে আল্লাহ বিসমিল্লা ছিল না কিন্তু আল্লাহ নামের উপরে উঠানের কোন শব্দ অবশ্যই ছিল সে বলতে ছিলাম আব্বাই তো আমাদের বড় খোদা ইমান ইমান হয় মানুষ যখন জিম্মারি বোঝে আর জিম্মাদারির উপরে ওঠে আর জিম্মাদারির উপরে চলে আর জিম্মাদারির উপরে দুনিয়ার জীবনটাকে কাটায় তখন ইমান কিন্তু দামা চাপা দিয়ে রাখা যায় না আহমদ আলী লাহোয়াল জীবনের ভিতরে একটা বরফের চাটানাহরি রহমতুল্লাহ আলাই বলতেছিল ইংরেজ ইংরেজ তুই বরফের মাঝে আমার শরীর ঠান্ডা হইতে পারে কিন্তু ভিতরের ইমান ঠান্ডা করার মতো ক্ষমতা তুমি রাখো ইমান শরীর তো ঠান্ডা হয়ে যেতে পারে কিন্তু ভিতরে যে ইমান আছে ইমানই প্রদীপ এটাকে ইমানের মতো ইংরেজ তোর বরফের ভিতরে ক্ষমতা নাই হাইকুলিন মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই শৈকিন মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যান তখন হোসেন আহমদ মজাবী রহমতুল্লাহ আলাই তখন কলিকতা আলিয়ায় পড়াইছেন যখন খবর পাই উনি তো যে গোসল দিতেছিল আমার সাইফ আমার সাইকে ইংরেজ জ্বলন্ত কালার উপরে বেড়ালের মতো শোয়াইতে আর বলতে ইংরেজের হকে তুমি ফতুয়া দিয়া দাও যে ইংরেজের সৈন্যের ভিতরে মুসলমান সন্তান ভর্তি হওয়া যায় শাহি বলছিল ইংরেজের মুসলমান সন্তান ভর্তি হওয়া নাই এই ফটুয়ার উপরে সাইক অটল ছিলেন ইংরেজ বলছে আমার কমরে চর্বি আর গোষ্ঠা দ্বারা তোর কয়লা নিতে পারে কিন্তু আমি তোর হকে ফটুয়া দিতে পারি না যখন জিম্মাদিকে বুঝা হয় আর উপরে উঠা হয় আর চলা হয় আাকি তোর পাপের রী সমগ্র জগতের রয়ে দৌড় দিতে বাপকে যায় জিজ্ঞাসা করতে আবু না বানাইছে অকালা কাকা তুলে বানাইছে অকালাকা মাস্তা মাস্তাকে পয়দা করছে রব্বাল আলমিন সমগ্র জগতের রব রাউন্ড বলতে ডাকো মাস্তাকে ডাকাতো ডাকা আমার ঘরে ডাকা ডাকাতি করতো কোথাও যে করত আমার ঘরে সর্বপ্রথম ডাকাতির জন্য কোনো ধাক্কা খাইলি জলে মেলে জলে ইমান কিন্তু ধাক্কায় জ্বলে ম্যাচের কাটি যেন খোচায জলে ইমান কিন্তু ডাক্কায় জ্বলে দা যখন পড়ে না আর যখন হালাত আসে তো ইমান ওই সময় বাড়তে থাকে বেড়া গেছে ব্রাহন ডাক্তে কোন রবের খবর দিলি তো বলতেছে আল্লাহ রবী যে আমার রব রবা তোর রব আল জগতের রফ আল্লাহ রব লাহু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق والباري والمصبر والغفار والقصار والأصاب الرزاق والفتاه والعليم والقابض والباسس والقافض والرافع المؤيد المدل والسميع البصير الحكم العدل نبيذ الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوثق الحق الودود المجيد البعث الشك الأكبر وقيل القوي المتين الولي الحميد المصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواجد الأحد سمد القادر المقتدر المقسم المؤخر الأول والآخر الظاهر والباطل الوالي المتوالي البرد السواب المنتقذ الأفو والروخ مالك الملك ذا الجلال والإقلام المقصد والجام والغنيج والمبني الماني الثار الناصل والنور الهبي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله غيرا برنم غيرا غيرا فأنا سألت أقول جلاله أنا قرأي تاله চালো তেল চালো আগুন চার পাঁচ মাস ছয় মাসের দুধের শিশু ছিল হড্ডি আলাদা মাংস আলাদা আর মাকে বলতেছে ওলা বই পাইস না ওলা তাহা জানি আমার বিচ্ছেদে দুঃখিত হইস না সাইনাকাল চোখের পানি ফেরা রাখতে পারে না চোখ দিয়া পানি গড় গড়ে পড়তেছে আমাকে রব মানে বলে ময় ওঠে না আরেক বাচ্চা ছিল ছয় থেকে সাত বছরে তাকেও দালা তেলের ভিতরে কোনো কারণ নাই মা পিছল না কলিজার টুকরা ছিনায়িত হব বলে দুই কলিজার টুকরা যখন ছিনা গেছে আর চোখের পানিকে ফেলা রাখতে পারে নাই বন্যা বয় দিতে ভূপ বাসায় দিবে আর উপরে তাকাইতে বার বার জিজ্ঞাসা করতে আমাকে রপমানও তো ছেড়া দিব বলতে পুষ্টই ওঠে না বলে উপরের যায়, আমার তুমিও যাবে আখেরাতে যাওয়া মেরে বসত সত্য যখন তার পালা আসতে বসতে কোনো আশা আকাঙ্ক্ষা আসে বলে কিছু আশা আকাঙ্ক্ষা তোর কিন্তু যদি তাইলে একটা আছে বলে সেটা কি বলে তুই আর আমার হাড্ডি মাংস মৃত্যুর পরে দাফন করা হবে দফন করা হয়েছে দাঁড়াইতে বাধ্যম আগে বাড়েন এখানে দাঁড়ানোর জন্য আপনার সফর না আপনার সফরের মুন তো আল্লাহর अपने सफ़र के मुंतहा तकबा कौसैली या अमरा अपने सफ़र के मुंतहा तक पदना फट अदल्ला अपने सफ़र के मुंतहा तक साव खाला अब्बीमा औखा বাইবের দায়িত্ব প্রতিবেশীর দায়িত্ব দায়িত্বের বোঝা নিয়ে আমি ঘুরতেছি কিন্তু মেরে দোস্ত আমার প্রশ্ন সবচেয়ে বড় দায়িত্ব ওই আও নিয়ে আমাকে অস্তিত্বে আনছে আপনাকে অস্তিত্ব আনছে মনে হলো বলতেছিস হাদিস পুত্রের ভিতরে আছে কোনো বন্ধু যদি নিজের উপরে চুল করতে করতে এক পর্ব এই পর্যন্ত পৌঁছে আর নিজের ভিতর থেকে চিৎকার বাহির হয় যে আমি তো ধ্বংস হয়ে গেলাম فالله بقولته تكى فلما تيقنت بالبوار وظننت انك من اهل النار منحت إليك رضواني ووليت اليك غفراني وقلت لك لا تهتن ولي اغبرت لتظن الضال اوت و لاجلك تميت نفسي للعزيز البطا فوندو جون নিজে ডংশ ইউনিভার্সিটি মনে করে ভাবে জাহান্নামে হেয়ে গেলাম মনে হয় মা যেরকম সন্তানের নৈরাস অবস্থা দেখা বুকে জড়াই নিয়ে বলে বেঠা আমার কনিজের টুকরা আমার লাল চিন্তা করিস না মা এখনো বেঁচে আছে আল্লাহ যেরকম বন্ধার বেঁচে আসে এরকমই বলে যে ভিতর থেকে জিৎকার দেয় হাই আমি ধ্বংস হয়ে গেলাম হ্যাঁ জাহান্ন মনে হয় নির্ধারিত হয়ে গেল এতটুকু চিন্তা আসে বলতে থাকে মেরে ভাই ও শত বোঝা নিয়ে ঘুরতেছি কিন্তু জানার বিষয় হইল সবচেয়ে বড় জিম্মারি আমার উপরে কি সবচেয়ে বড় জিম্মারি হলো প্রত্যেক ব্যক্তির উপরে বা নিজেকে জাহান নাম থেকে বাঁচানো কু আন পো তুমি তোমাকে জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ চিৎকার কু কু কু কু মনে হয় যেন আল্লাহ কোন আলাউড স্পিকার আমার না সময় একটু লজ্জাবোধ করি আমিও শাস্তির ব্যাপারে তোকে লজ্জাবোধ করবো তুই তুই আল্লাহ মেরে দোস্তেরে ভাইও আজকে জিম্মাদারি স্লোগান চলতেছে আমি বই জিম্মাদার আমি বই জিম্মাদার ওই জিম্মাদারি আমার কাজে ওই জিম্মাদারি আমার কাজে কোন জিম্মাদারি সম্বন্ধে আমাকে প্রশ্ন করা হবে না প্রশ্ন করা হবে তুমি নিজেকে জাহান নাম থেকে বাঁচাইছো কিনা বলো সবচেয়ে বড় নিজেকে জাহান নাম থেকে বাঁচাও কেন কেন কেন কেন কেন আল্লাহ বাঁচাবো আল্লাহ বলে আমি তুই আমার বন্ধা বন্ধ বন্ধা সবকিছু আমি তোর ভিতরে উজাড় করে দি আমার উজাড় করে দিয়ে বন্ধা বানাই আব্দি আলাদা ই ঘোষণা আছে ইয়ে আবদি নাই আল্লাহ ইন্সানকে আব্দ বলতে আব আমি তুই আয়াত যখন নাজের হয়েছে মহিলাদের ব্যাপারে আল্লাহ রফিক আল্লাহ রসী বড় সফিক ছিলেন এই জন্য বলছে হুবিদ আমিনিয়া তালা তোমাদের দুনিয়ার তিন জিনিসই আমার কাছে ভালো লাগে শীতলতা মেয়েকে নিজ হাতে কবরে দেওয়ার পরে বাঁচা কুচা ছিল ফাতেমা রবি ফাতে সামান্য কষ্ট মোহাম্মদ রসুল কাদাইতে যথেষ্ট ছিল আর বলছেন ফাতেমা তো বোধা তো মানা দাহা ফি ফাতে যে কষ্ট দিল সেজন্য আমাকে কষ্ট দিল ফাতেমা আমার টুকরা টুকরা আল্লাহ শুনতে দেরি খট করে মাথায় হাত দিছে ইয়া হায় হায় কিন্তু এটা কোনো একাবান না কোন তাজির না কোন ফায়সা লাত না যে একটু ধ্বংস হয়ে গেছে না না না আবেগ আবেগ আবেগ মুহবত হয়ে গেছে যেরকম আম্মা জেনের ব্যাপারে বলতেন পানি না মদিনার পানি না আজওয়া না দুনিয়ার কোন বস্তু সেটা ছিল আম্মাজানের থুতু থুতু থুতু থুতু থুতু বুখারি ভালো আর এই অবস্থা দেখা ওই কে রাম্মা মাথার হাত মেয়েরা পরা গেছে শেষ একটু মতের লোকে না মিললে চোখ বড় বড় হয়ে যায় জবান তারা যায় যা মনে তা বককে শুরু করে দেয় ও আমার রব করবান করে রব يقولون يا عبادة يقولون تا يا عبادة يقولون يا عبادة الذين أصغفوا على حذبهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الظنوب جميعا إن الله هو الغفور اللقين مرحبا يا شبك شبك شبك شبك شبك شبك আজকে জিম্মাদারির জিম্মারি স্লোগান লাগাইতেছি সবচেয়ে বড় জিম্মারি হলো নিচেকে জাহান্ন থেকে সব আল্লাহ লাগাইছে আল্লাহ এই জন্য হাদিসে আসে মান আর আমার কাছ থেকে বিমুখ হয় আমি কাছের থেকে তাকে ডাকি কা থেকে তাকে ডাকি যদিও নাকি সবচেয়ে নিকটে আমার চেয়ে নিকটে আমার কে বলেন আমি সবচেয়ে নিকটে আমার না অন্য কেউ আমার সবচেয়ে নিকটে আমি আমার আমি আমি আমার নিকটে না অন্য কেউ আমার নিকটে না আমার চেয়ে আমার নিকটে আক্রমিল ডাকে এত কাছে তারপর বলে বন্ধা তোর থেকে আমি তোর কাছে তুই তোর কাছে না আমি তোর কাছে তারপর টুকরা কুই যাস আমার ছেঁড়া কুই যাস উল্টা পথে আল্লাহ যেরকম এরকমই বলতেছে বাসার ভিতরে যদি তাকানো হয় বাসার সাথে যদি উন্নয় ভিতরে এরকমই যেন আল্লাহ বলতেছে يا ابا يا اومدي عمر بن دا لال قيدت الى الهنا قطجت سال حلو جت تاجو دميني اما چه بشي توره dite কাওকে বাইতো مني حلو جت عافيا مني حلو جت اخنا مني আমার কি বড় খাদিনা wala কাওকে لو جمع أولكم آخراكم جنكم إنسكم حيكم وميسكم وذكركم وونسكم ورتبكم ويابسكم في صاحب واحد فاسألوا كل واحدة منهم مسألة فآطوا كل واحدة منهم مسألة ما نقص من خطائن شيء كما ينقص البحر إذا أدخل بخيب فيه أنا لخطينة ولا فإنس فإلى عين أما عتيتك عينا لتنظر بها তু আমি চোখ দেখ আমি আমি বল আমি আকল আমি ভালো মন্দ বোঝো فأو أميديني تجلس أما كنت صغيرة فمن كبرة أما كنت ضعيفة فأغن من أغنك أما كنت مسكينة أما كنت صغيرة فمن كبرك أما كنت ضعيفة فمن قوّاك وأما كنت مسكينة فمن أغنك أما كنت جاهلة আল্লা নাকা আমার কোনটা কাদা ও কাদা ও কাদা ও কাদা ও কাদা ও কদা ও বমদা তুই এরকম এরকম ছিলি না সবই তো আমি করে দিচ্ছি ছেড়া কই যা বড় নিজেকে জাহান নাম থেকে বাঁচানো কেননা আমি আল্লাহর বমদা দ্বিতীয় সবচেয়ে বড় জিম্মাদারি হলো পুরো কে বাঁচানো কেননা আমি আল্লাহর কলিজা আল্লাহ তুমি বড় সানওয়ালা কিন্তু তুমি আল্লাহর খলিফানা ওই ইপিল তুমি বড় সানওয়ালা কিন্তু তুমি আল্লাহর খলিফানা ও হামেলিনে আলস তুমি বড় সানওয়ালা মানি কিন্তু তুমি আল্লাহর খলিফানা আমার দ্বিতীয় দায়িত্ব খলিফা হিসাবে মেরে দোস্ত পুরা ইনসানিয়তাম থেকে বাঁচানো পুরো ইনসানিয়তের গম খাওয়া এটা আমার দায়িত্ব যে কম যে কোনদুর রসুল্লাহ কে কোন অবস্থাই দুনিয়াতে শান্তির শ্বাস নি শান্তির শ্বাস নেন শির শাস জীবন থেকে ওই দিন উঠা গেছে চল্লিশ বছর ছয় মাস দশ দিন ওই দিন জীবন থেকে সবকিছু সারা তিন সাতার কাটতেছে মানুষের দুয়ারে দুয়ারে দুয়ারে দুয়ারে কেউ থুতু তো পরোয়া নাই কেউ মাটি মারে তো পারোয়া নাই কেউ গালি দেয় তো পরোয়া নাই কেউ ঠপ্পর কৈ সাদায় তো পারোয়া নাই ওই দিন জানে মোহাম্মদ রসুল্লাহরে কেউ থুতু মারতেছে পরোয়া করতেছে না মাটি মারতেছে পরোয়া করতেছে না এই জন্য একদিন মানুষ আমাকে মজরুন বলছে মানুষ আমাকে কাহেন বলছে মানুষ আমার উপরে মাটি মারতে আরে আরে আরে আরে আরে উচুরি আমার মাথার উপরে দিয়া কলায় ফান্দা দিয়া মক্কাশ জমিনের টানতে করে ارے ارے اے چچا دورر کوتا سامنے ڈالے اپر کوئی شمع نہیں بسم اللہ لا تمانی ستمانی وبدق علیا والقى علیا التراب مروہ چلو نا محمد رسول اللہ شر دین شطر اثر رات رو نجے ذوق کے كي اظہار قیام اللیل تہجد تقربنا চোখের পানি জড়াইতেছে চোখের পানি জড়তেছে সারা রক আর সারাদিন জড়তেছে কেন বেরে দোস্ত এক জিম্মাদারি আব্দি হাতের এক জিম্মাদারি খেলাফতের খিলাফতের জিম্মদারি পুরো ইনসানিয়ত থেকে বছানো প্রত্যেক ব্যক্তির দ্বিতীয় সবচেয়ে বড় জিম্মারি হায় হায় হায় বলা ওম বিহি বি আমিও কারো দিকে তাকানের সময় পাব না ওইখানে বোঝা গেছে আমাকে আমাকে বাঁচাইতে হবে আর কারো বাঁচানোর জিম্মাদারি লম্বা আমার উপরে নাই কিন্তু ইনসানিয়ত বাঁচানোর জিম্মাদারি আমার উপরে আছে ইনসানিয়ত কে যদি বাঁচানোর জিম্মারি মাথায় উঠাই তো বাকি আমরা সব মোহাম্মদ হুইশ করছে কিন্তু আমরা বুঝি নাই বদ্ধু আসছে মজলিশে বসা জিজ্ঞেস করতে পাশের একজন বলতে একজন একটা জোলা ঝোলা জোলা চিনি না আমরা ভিক্ষুকের কান্দে ঝোলা থাকে একটা জোলা কান্দা সামনে দাঁড়াচ্ছে ভিতরে কিস্তা আছে অন্য অন্য কিতাব আছে দালাইল নবু এর ভিতরে আছে তোমাকে কতল করি আর আমার জাতির দিল ঠান্ডা করি কেন তুমি আমাদের মাবুদে গালি দো তোমার নবী আল্লাহ আর শুনতেছে আর পাক ফুলতেছে বাগের গর তো আমি আল্লাহ সত্য রসুল আল্লাহ এখন আর নিজেকে ধরে রাখতে পারে না চোলা খুলত কেন আর তব গুইস খাওয়া যায় ছিল ওরা খাইতো তব গুইস জোলার ভিতর থেকে শিকার করা মরা গুস করছে আর ইারা করতেছে বলতে পেরি গুইশাব দেখেন কি বলতেছে গুইশাপ চিনছে কিন্তু আমরা চিনি না আমরা প্রশ্ন করা শিখছি প্রশ্ন করতে সত্যার মাথা উঠে বলতেছে লব্বাই আমি হাজের আমার কপাল ফাটতে বাংলায় কপাল ফাটা বুঝেন বুঝেন না আরে না কেনা আজকা আমার ব্যবসায় কপাল ফাইটা লাভইছে লাভ বইছে এমন লাভ পাইছি যে লাভ কোনো দিন পাই নাই বাইক খুলে গেছে আমার এইবার তো বুঝছেন সাধারিত মানে আমার বাক্য খুলে গেছে মা তোর বুঝবি বাদশাহ আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে মন তা কর্লি ইস্তামাই আর শুহত করি چار عرش আকাশে যার রাজত্ব যার রাস্তা সমুদ্রের ভিতরে জন্নতিহু আর যার রহমত জান্নাতের ভিতরে ওকিল নারীহু আর যার সাক্ষী জাহান্নামের ভিতরে বলতে আমি কে আমি কে আমি কে যেটা আমার দেখানোর উদ্দেশ্য বলতেছে আপনি শুধু রসুল কেউ নবী আসবে না প্রশ্ন ওঠে মেরে দোস্ত সুরা ইব্রাহিমের এক আয়াত করলে পুজো আসে সুব্রাহ ইব্রাহিমের শুরু থেকে আমি তো হাফেজ না হাফেজ থাকলে সুরা ইব্রাহিমের শুরু ইসাল আমরা মুসা কে পাঠাইছি তার কৌমের দিকে বন ইসাইলের দিকে নূর চাহান অন্ধকার থেকে আলোর দিকে বহির করার জন্য আর মোহাম্মদুর রসুল্লাহ কে বলতে আমরা আপনাকে ইনসানিয়তের জন্য পাঠাইছি একটা প্রশ্ন জাগে ও আমার প্রভু যখন মোহাম্মদুর রসুল্লাহ কামত পর্যন্ত মোহাম্মদুর রসুল ইনসানিয়তের জন্য মুহাম্মদুর রসুল্লাহ পুরা জগতের জন্য তো কমসে কম তো বয়স কমসে কম তো বয়স উমরে নুহ দেওয়ার দরকার ছিল প্রশ্ন উঠে যায়ের ভিতরে কম সে কম বয়স উমরে নু দিতা জুলু সে জিল কার দিতা জুলু সে জিল কারনাইন এতটুক শুটুক উ রা উহা শাহরুন আমিকে দেখতেই করছি যে নয়াবাদ তোমাদেরকে আমার দেওয়ার দরকার ছিল যদি জুলুসে দিল কার নাইন দিতাম যদি উমরে নুহ দিতাম যদি যদি যদি তাক্ষীর তোমরা তো নবীর নায়ক তোমরা নবীর শূন্যতের উপরে চলবে আর পুরা ইনসানিয়ত কে আমার নবীর হাবিবের আমার বন্ধুর শূন্যের উপরে উঠাবে এটা হলো তৃতীয় জিম্মারি ও আমার মাটিরা শরীর আমার আল্লাহ এই মাটি দিয়ে আমাকে পয়দা করছে বরিশালের মাটি দিয়ে আমার হক আছে আপনাদের বুকের উপরে বলা আপনাদের হক আছে আমার বলা হ্যাঁ সবচেয়ে বড় জিম্মারি তিনটা জিম্মারি এই কথা মনে উঠলো এই জন্য বলতেছি হুসায়ন আহমদ মাদারী রহমতুল্লা উপর একবার হুলিয়া জারি হয়েছিল ইংরেজদের পক্ষ থেকে যে যেখানে ডাকো এখানে গুলি করো মাথায় কাফন বাঁধা উঠা বলতেছে লাউড স্পিকার মেয়া ওরা স্যার আমার আসার মনে নাই একটা শুধু মনে আছে অনেক আগে ফিরতে ফিরতে সুযোগও হয় না যে দিলচে আপরে ইংরেজদের মাথার ভিতরে মেলা দিতে সে আশার কি চুচুমে লে বুলবুল ফিরতে হল চুচুমে লে বুলবুল ফিরতে হুল ইংরেজের সৈন্য হলো গুলগুল গুলি হইলো ফুল ফিরতেছে খেলু না সমুজ করার ধ্বংস কুড়া দিব হবে না কেন মোহাম্মদুর রসুল্লাহ যদি দুনিয়া থেকে চলে তো চৌকের পানি জড়া স্তর আকাশ থেকে দুঃখে সালাম দেওয়া ডোকে আর চোখে পানি নেওয়া ডোক আতাব কি আমিন আর রহমান আমিন চোখে পানি কেন বলে হা দা এটা আমার জীবনের শেষ দিন আর কোনোদিন ওহিনিয়া জমিনে আসবো না চাকরি রিটায়ারমেন্ট আর কোনদিন আসবো না দিদায় পানি নিয়ে ছাড়ে আমি আজকে চোখে পানি নিয়ে ছাড়তেছি কিন্তু আপনার কানি পানি কেন আল্লাহর বন্ধু নাজ কি রহমান আল্লাহর বন্ধু আপনি কেন খাবেন আপনি কেন খাবেন বলে জিবরিল যেন সারা জীবনের তো আল্লাহ আপনার উন্মত কে একা ছাড়বে না একা ওলা উন্মতি উন্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করবে না আপনার উমতের জন্য আল্লাহ আসে আল্লাহ আল্লাহ আপনার উম্মতের সাথে আসে রহমদ তারা গেছে খেলু না সম এই কথা আমি আসল তুই দিন আপনি খুশুসি মজুমায় বলে আসছি খুশুসি নাম নেওয়া যাবে না আমি জানি ফেরেসটা আমাদের সাথে আব্বাসের দোয়া তো মেরে দোস্ত মেরে দোস্ত মেরে দোস্ত ওই সব পর্যন্ত জিনবাদি কে আর সারা দুনিয়ার মানুষের সামনে এলান করা গেছে তৃতীয় সবচেয়ে বড় দায়িত্ব হলো নয়াব কামিয়া হবে আমি খাতিরা আমান আশা কাকা খাসির যে আপনার না বরমান হবে আপনাকে মানবে না সে জন্য হবে তিন দায়িত্ব যে উঠাবে আল্লাহ তুমি এত ইজতের সাথে পালবে আখের এত ইজ্জতের সাথে পালবে তুমিও তাকে প্রতিষ্ঠিত করবে কেন বেল যেয়ে ঘুমাবে কেন আবু আয়ুপ এই বয়সে এই লগ্নে যে সময় মৃত্যু তার বিলকুল এক দিঘা নিকটে ওই সময় কেন সফর করবে আর ইস্তাম্বুলে পাহাড়ের চূড়ায় শুয়া যাবে শুধু ইতিহাস যদি তাকানো হয় তো মক্কা মদিনায় দশ হাজার সাহাবাহ গ্রামের কবরের বেশি পাওয়া যায় না ইতিহাসে নাই তাইলে বাকি এক লক্ষ পনেরো হাজার দুনিয়ার কোনায় কোনায় কেন ছড়াবে আবু আমাদের তিন জিম্মাদারি সবাই আগে এক হলো নিজেকে বাঁচানো পুরা ইনসানিয়ত কে বাঁচানো হুজুল সালামের নয়াবাতের জিম্মাদি কে কান্দে উঠা পুরা ইস্তাদারি ইনসানিয়তের ভিতরে ফিরতে থাকা যার বেশভূষা কেন তার একটা সুন্নত সমগ্র আকাশ আর সমগ্র জমিন অমাফি হিন্না যদি একতল্লা রাখা হয় যদি জমিন তার সমস্ত খাজিনার সাথে আকাশ সমস্ত ভান্ডারের সাথে এক পাল্লায় রাখা হয় তো মোহাম্মদ এক সুন্নত যদি আরেক পাল্লায় রাখা হয় তো কসম খোদার মোহাম্মদ এটা আমার ইমান আমার দালায়নের দিকে আমি দৌড়াব না এটা আমার ইমানের দুধ মোহাম্মদুর রসুল উল্লাহ এক সুন্নত পক্কা আলাদা করেন পক্কা নিয়োগ করেন তিন জিম্মাদারি সবচেয়ে বড় আদায় করাবে আল্লাহর দুয়ারে হাজিরি বড় মুশকিল হয়ে দাঁড়াবে মুশকিল কেননা নবীদের জন্যই যদি মুশকিল হয় তাইলে আপনি আর আমি কোন খ্যাতের মূলা মুশকিল কোমের মালাকে তুরা নাজিল করা জানাই তো তারপরও সবচেয়ে বেশি কে দিন তুমি তাকে দাঁড়া করাবে যখন জাতিসকে বলবে নুয়াল ইসলামের কমকে আনবে বলে আনা আনানু উল্টা দায়ের করবে আল্লাহর দরবারে এরা কারা কমে মোহাম্মদ তাই কখন আসছে তাই সবার শেষে সাক্ষী দেওয়ার লেগে হুজুরি জরুরি হাতের টাকা জরুরি এটা আমাদের জমানায় ছিল না কি করে দিবে আল্লাহ আমাদেরকে বলবে সাক্ষী তোমরা কৃষির ভিত্তিতে দিতে চাও তখন আমাদের বাচ্চা বাচ্চা নারী পারবে মহিলা পারবে পুরুষ পারবে এই উন্মত আল্লাহ শুরু করবে সুরায় নুহের প্রথম থেকে শুরু করবে আর শেষে যায় শেষ করবে এর ভিত্তিটা আল্লাহ নুআ আর ইসলামকে পার করে কতদিন খাপাইত আলফা সানা ইল্লাহ খান সাড়ে নয়শো বৎসর সারা রাত্র সারা দিন ডাক্তি পুষ্ট হয় নু তুমি ঘুমাইছো কখন নু তুমি খাইছো কখন তুমি আয়াম করছো কখন দিবি বলতে কখন গেত আল্লাহ এতটুকু দিতে হয় তবে দোষ আপনার আমি কোন খেতের মুলা যে আমাদেরকে পার করাই আমার খেতে কথা যদি যদিও শব্দটা বড় খারাপ লাগে কুখে বলতেছি জুতার বাড়ি খাইতে খাইতে আমরা কন্ডার হয়ে গেছি গন্ডার এখন আর জুতার বাড়ি আমাদের কালে লাগে না মেরে দত্ত মেরে ধত মেরে দত্তারি প্রত্যেক ব্যক্তি সামনে ডালায় দিতে হবে যদি পূজি আসতে আইসা থাকে আমার কথা আজকের থেকে তবা করি তাক তো গুনা মাফ করে আর করি হাকি আমার সামনে মোহাম্মদুর রসুল্লাহ সুন্ন কে কি করতেছে আর আমি রেগত আমি রেগ্রস্ত সোয়া যেতেছি আর তোমরা পতঙ্গের মতো জাহান নামে পড়তে চাইতেছ কিতাব উঠা দেখেন কিতাবে আছে কিনা কি হুজুর নাই হাবিজের ভিতরে আমি তোমাদের কোমর দুইরা আমি তোমাদেরকে বাঁচাইতেছি আমি জাহান নামে দেখতে দিতে পারি রাগ হইবেন একটা কথা বলবো রাগ তো হবেন নাগ তো হবেন না আজকে সারা দুনিয়ার ইসলামী তান্তিম রসুল্লাহ হক কে প্রতিষ্ঠিত করার জন্য আসছে ইরা চাল হক ও হক যখন মক্কায় আসছে তো চিকার দিয়ে বলছে চাল হক আমাকে দূর করবি আমি তাকে সজাগ করে দিচ্ছি পাগলা হাক্কা লাগাইছ না ভালো কথা মনে করত তোমার তোমার নকল এটা আমি নকল করলাম যে পিরোপিরো তোমারা মুহিত তোমার নৌকদ তনা না জবান তলকে মোহাম্মদ রসুল্লাহ কে প্রতিষ্ঠিত করতে আসবে বাসেস তো এমনি দূর হবে অন্ধকার ছিল কি লাঠি দিয়ে দৌড়াইতে পারতেন বাসটি আসছে অন্ধকার অটো বেশি কোথাও নেই আমরা আপনাদের লাগে রাখি মেরে দোস্তেরে দোস্ত যদি আমার কথা বুঝে করি আল্লাহ অতীতের দিকে কোনো দিন তাকান না আরে আরে আহ আমার আল্লাহ আল্লাহ কুনা করতে করতে যদি আকাশ ও ঠেকা তার তারপরেও যদি পট আসে পট হিন্দিতে একটা প্রবাস বাক্য পস্তা কু গুনা কো ধ পছতা গুনা কো ধ যদি আশে কারো অনুমতি যদি কারো আশে আর যদি হাথ তুলে হাথ হাথ হাত আমি বলি এই জমানা আমলের না এই জমানা হলো ইমান হেফাজত করার জমানা আমল করার জামানা কেন প্রত্যেক কত বলছে ইমানের ডাকু এই জমানা তো ইমান হেফাজতের জমানা ইমানকে নিখুঁত রাখার জমানা এত সুন্দর রূপ দিয়ে আসতেছে কয়েকদিন পরে চলার পরে জানা যায় এটা সুদের সমুদ্র ঠিক না আজকে মতাম সবচুর শুনাইতে ছিল আমি বলি যে এই কাপড়টা ছয় মাস সুদের মধ্যে কারখানা করতে যে সুতার টিকা কোরা বানাইতে কাপড় ও সুদ করতে। করছে যেটা ডাইন করছে ডাইন ফ্যাক্টরি রং করতে ও সুদ করছে আর যে শেষমেশ মানজা দিতে মানজা বাজারে আনার লেগা মান যা পর্যন্ত সুদের মধ্যে একবার ডুবো যথেষ্ট ছিল ঠিক না এই কাপড়ের হেফাজতো কিরকম হইবেনি ঠিক না সব দিয়ে উঁচু করলে নামাজ কিরকম হইবে এটা তো বুঝেই যায় এই জামানা হলো ইমান হেফাজতের জামানা এই জমানা হলো ইমান পিউর করার জামানা এই জমানা হইলের উপরে উঠার জমানা অল্পই হোক আমি আর লম্বা করতে পারতেছি না আমার ভিতরের আওয়াজ বসা গেছে আর ভিতরে আমার শক্তি নাই আমি বজরের পর থেকে শুরু করছি চলতেছি মেরে দোস্ত মেরে দোস্ত এত বিলের ব্যথার কারণে চলতেছি ব্যথা আমাকে ঘুমাইতে দেয় না আমি ঘুমাইতে না ব্যথার কারণে দিদি বাচ্চার কাছে মেরে দু যদি বুঝে সাথে আগে তবা কম করতেছি তো তবা কি বলে তবা তবা বন্দা যখন শুধু তবা বলে আল্লাহ আমার তবা এতটুকু যদি দিলের টিকা বলে তো গুনা এর মাফ হয় যেরকম তার মা আজকে তাকে জন্ম দিলি যদি আমার তবা দাদিতে আছে বন্দা যখন গুনা কইরা উপরে টাকায় উপরে উপরে আর যদি কয় ও রব না রফ মাফ চায় না কিন্তু তাকে আলিমা আব্দিদাল আমার রা যদি সত্তর বার তারপরে এই জন্য তবা বিলের টিকা বলি আল্লাহ আমার তবা আল্লাহ আমার দ্বিতীয় আজকের দিকে নিয়ত করি আমি এই তিন জিম্মারিকে পুরা করি আল্লাহ রসুলের সাথে হাউজে কালসারে সাক্ষাৎ করব আর যদি এক গুট পান করতে পারি তো আর দিনের জন্য কিপাসা আমাকে ছুঁতে আসবে না মিনহু পান করতে পারলে ওই হাউজে কাউসারে পান করাবে আল্লাহ এই জন্য কার কার নিয়ত আছে ইনশাল্লাহ আমি আজকের থেকে নিয়োগ করলাম বাকি জিন্দেগি এতদিন তো বহু জিম্মাদি আদায় করছি আজকের থেকে আমি দায়িত্ব নিলাম যেমকে আদায় করেই মুহ সাথে সাক্ষাৎ করবো এটার জন্য আল্লাহর রাস্তা যায় রমজানে হোক বায়ের আগে হোক বায়ের পরে হোক কে কে তৈর আছে একটু ধার হাত উঠে লেগেবো